বাংলা মানবতা সমাধান ওসমিল্লা সুদী দর্শক বিন্দু যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বসে পিস টিভির এই গুরুত্বপূর্ণ সমষ্টিক আলোচনার এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সুদী আমরা সাধারণত আলোচনা যা করে থাকি সেটি হলো একটি বিষয়কে তার বিভিন্ন দিক ও বিভাগ থেকে সুন্দর করে উপস্থাপন করা যাতে আমাদের সকলের বুঝতে আর বিষয়টি কোনো অসুবিধা না হয় যেটি আমরা আলোচনা গত পর্বে করেছিলাম জাকাত নিয়ে আজকে আমরা শুরু করবো জাকাতের আরও কিছু খুঁটিরাটি দিক নিয়ে আলোচনার জন্য এবং জাকাতের অন্যান্য শ্রেণী নিয়ে আলোচনার জন্য তো যথারীতি আমরা এই লক্ষ্যে স্টুডিওতে যে সমস্ত অতিথিবৃন্দদের আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং যারা সদয় সদয়সম্মতি জ্ঞাপন করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চলুন আমরা তাদের সাথে পরিচিত হয়নি প্রথমে আমরা পরিচিত হবো আমার দাম দেখে উপবিষ্টিষ্ট আলেম ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার সর্ববামে উপবিষ্ট আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম দিন শেখ মুজফর বিন মাসিন উপস্থাপনায় শুধু দর্শক বিন্দু আমরা যেটা আলোচনা করতেছিলাম জাকাত নিয়ে আমি এই পর্ব একটা বলতে চাচ্ছি যে শেখ মুজফর মার্সের বিষয়টা আমরা দর্শকদের সুবিধারতে এটা আরো ক্লিয়ার করতে চাই জাকাতটা কি গরিবদের প্রতি আল্লা নির্ধারিত কর্তব্য নাকি এটা দেখাবার কোন সুযোগ নেই গরিবদের প্রতি করে যেটা যারা জাকাত দেয় আল্লাহ তাদের জাকাত কবুল করুক আমরা দোয়া করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মনে হয় আর একটা বিষয় গুরুত্বপূর্ণ যদি এই জিনিসটি এমনটা থাকতো যে এক জায়গায় জমা করে নির্দিষ্ট দায়িত্বশীলের মাধ্যমে যদি বন্টনের যে যে বের করছি যখন তখন মনে করছি যে এটা গরিব আল্লাহ এই চেতনাটাই দূর করে দিয়েছেন আপনার কাছে আপনি দু সত্যিকার সৎ মানুষ হন আপনি কিছু টাকা পেয়েছেন আপনি কিন্তু মালিক খুঁজে বেড়াবেন অথবা আপনি ঋণ আছেন আপনি দু লাখ টাকা এসেছে। ঠিক জাকাতটা আল্লাহর পাওনা আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি দৌড়ে বেড়াবেন কিভাবে আল্লাহর পাওনা আমি খরচ করবো দুর্ভাগ্যবশত আমরা রাষ্ট্রীয় জাকাত সংগ্রহ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে আপনি এখন নিজে পাগল হয়ে যাবেন কিভাবে আল্লাহ পাওনাটা প্রাপ্যদের হাতে বুঝে দেওয়া যায় তোমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে খারাপ জিনিসটা দেওয়ার চেষ্টা করোনা তোমাকে যদি খারাপ জিনিস দেওয়া হয় তুমি নিতে চাইবে না মানে তোমার মন খারাপ লাগবে হয়তো লজ্জায় হ্যাঁ এখানে আরেকটা বিষয় লোকায়িত আছে সেটা হলো জাকাত যে ব্যক্তি প্রদান করছেন কে পাবে আর কে পাবে না এটা নির্বাচন না করে আমার রুচি মতো আমি দিচ্ছি কিন্তু আমার আছে আমার সম্পদ তাকে দিয়ে দিচ্ছি অথচ অসংখ্য এটাই বর্তমানে বেশি ঘটছে তার ঋণ আছে ব্যবসা করতে গিয়ে তার ঋণ হয়েছে অথচ দুই কোটি টাকার মালিক কিন্তু ভাই মনে করছে যেহেতু তার ঋণ আছে ব্যবসা করতে গিয়ে অথচ ওই লোকের উপরই যা ধরজ হয়েছে ভাই হিসাবে আমি দিয়ে দিচ্ছি এই দুইটা দুর্বলতা ফুটে ওঠে একটা কারণ সেটা হলো একদিকে আমি নিজে মনে করছি যে অপরে অন করছি পরবর্তীতে একটা ঘটনা ঘটছে ওই দরিদ্র মানুষটি যদি কখনো আমার কাছে আবার ফিরে আসে বা তার সাথে আমার কোনো কাজের সহযোগিতা না করে তখন আমি তাকে বলে থাকি যে আমি তাকে সহযোগিতা করে জাকাতের পয়সা দি অথচ তার দায়িত্ব ছিল এটা আল্লাহ এটা তো খোটা দিলে তো বাতিল হয়ে যাবে কি পাবে না এই জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি ছিল যখন জাকাতটা এক জায়গায় জমা হয়ে তার দায়িত্বশীল কর্তৃক বন্টিত হবে আমাদের সমাজে নেই এখন যেটা আছে এখন ব্যক্তিগত উদ্যোগে দেওয়া ক্ষেত্রে যে পয়েন্ট আপনি তুলেছেন শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জাকাতটি কি আসলে আমার দেওয়া কোন করুণা নাকি আল্লাহর পক্ষ থেকে আমার উপরে দেওয়া দায়িত্ব আমাদের জাকাত দেওয়ার যে ট্রাডিশন আমাদের সমাজে বিরাজমান যে সিস্টেমটা বিরাজমান আমার মনে হয় সেই ট্রাডিশন বলছে জাকাত দাতারা বেশিরভাগ ক্ষেত্রে দুঃখজনক মনে করেন যে এটা আমাদের করুণা কারণ জাকাত আমরা দিয়ে থাকি যে তার দৃশ্যটা বেশিরভাগ আমাদের সমাজে যেটা সেটা হলো যে রমজান মাসে বিশেষ করে বা বিভিন্ন সিজন উপলক্ষে আমরা গ্রামে যাই অথবা শহরে যেখানেই করি গরিবদের দীর্ঘ লাইন দাঁড় করাই ঘোষণা দেয় এবং জাকাতের জন্য আলাদা কাপড় চোপড় কিনি রীতিমতো দোকানগুলোতে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে না আর আমরা জাকাতের ক্ষেত্রে এমন শাড়ি লুঙ্গি দেই যে শাড়ি লুঙ্গি এক দু হাতে সাফ হয়েছে যেটা আমি নিতে পারবো না যে দ্রব্যতা যে বস্তুটা আমাকে দিলে আমি নিতে পছন্দ করবো না ওইটা দিলে দেখাতে হবে না বলেছেন তার নিজের জন্য চমৎকার বলেছেন আপনি কিন্তু শাড়ি লুঙ্গির ক্ষেত্রে আমার মনে হয় একটা দৃষ্টিভঙ্গি কাজ করে সেটা হলো এই শাড়ি এবং লুঙ্গি দেওয়ার মধ্যে কয়েকটা ফায়দা আছে যারা দেন তাদের ব্যক্তিগত ফায়দা সে একটা হলো শাড়ি এবং লুঙ্গি ওই ব্যক্তির দানশীলতার একটা সাইনবোর্ড হিসাবে বহন করে বেড়াচ্ছে মানুষের কাছে ভালো হওয়ার জন্য বা দানশীলতা প্রকাশের জন্য এর একটা উপায় তা না হলে শাড়ি যদি দিবেনি তিনি তাহলে সবচেয়ে কম দামটা কেন দিবেন কারণ তিনি দশ টাকায় যদি কম দাম শাড়ি দেন তাহলে হয়তো অনেক বেশি শাড়ি দিতে পারছেন ভালো দিলে কম দিতে হচ্ছে আল্লা আরসের নিচে সাত শ্রেণীর কোন এক শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হতে হলে কমপক্ষে আমি এই কাজটি করতে পারি যে আমার ডান হাত দিবে বা আমার পাবে না আমি একটা জিনিস বলেছেন সেটা হলো বিভিন্ন জায়গায় আসছে যেমন আল্লাহ কোরআন ভালো যদি তোমাদের গোনামাফ হবে বিষয়টা হলো এ না নিয়ত না শুধু সাহাবি তাবেন বারবারই বলেছেন ফরজটা প্রকাশ্যে নকলটা গোপনে এটা হলো এবাদতের মূল নীতি যে ফরজ এবাদত প্রকাশ্যে হতে হবে এই জন্যই ব্যবস্থা থেকে দ্বিতীয় বলতে আমার কর্মচারী জানলো না আমার প্রতিবেশী জানলো না ভাই বেড়া জানো না অফিস আদালত জানলো না আমি গোপনেই দিয়েছি আর প্রকাশ্য বলতে যেটা রসুলাম এবং নিয়ম ছিল সংগ্রাহ কে নিয়ে যাবে হিসাব পত্র এখন যেহেতু সেটা নেই আমি প্রকাশ্যে দিচ্ছি অর্থাৎ অনেক মানুষ জানছে তার মানে জনগণের ভিতরে ঢাক ডোল দিয়ে ছবি তুলে করতে হবে এটা তো আমাদের এই মহান মহা করবে আল্লাহ একটা কথা মনে করলেই হয়। অমিম্মা মহান্তরিত না জাকার দাতা যদি মনে করেন যেটা আল্লাহরই সম্পদ আমি অন্যকে বিলিয়ে দিচ্ছি সুতরাং আমার এখানে কোন কৃতিত্ব নেই আমি কেন মানুষকে বলবো যে আমি এহসান করছি সময় হলো আমাদের একটা বিরতির ছোট্ট বিরতিতে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসব আবার এই আলোচনায় আশা করি ইনশাল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন কোরআন একটা এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখান কে রাখবেনি কোরআন শুধুমাত্র মোহিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন সকাল ছটায় বাংলাদেশের বাংলায়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 जीवित रखे जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर जो मृत्यु कल्याणकर सही बुखार ही सप्तम खंड असुस्थता বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে আলোচনা ছিল জাকাত আমি এ ব্যাপারে আমাদের আব্দুল্লা জাহিনীর সাহেব সেটা জানতে চাইবো সবার সবাকে জানানোর জন্য সেটা হলো জাকাত থেকে পালানোর জন্য তাই তিনি একটা হয়তো এটিমাখানা খুলে ওইটাকে সরকারকে দেখিয়ে বা কোনো একটা কাজ করে সব ওই ট্যাক্স দিচ্ছেন আবার এইদিকে দেখা যাচ্ছে জাকাতের হকটাও আদায় করছেন। না এইরকম প্রবণতা কতখানি যুক্তি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে এটা আগে আমি একটা বিষয় মনে পড়লো আপনার কথা থেকে যে ঋণ সবাই জানেন ঋণের কারণে জাকাত দিতে হয় না ব্যাংক থেকে বিনিয়োগ ঋণ নিয়েছেন কয়েক শত কোটি টাকা আমি তো অনেক শত কোটি টাকা ঋণ আছে আসলে বিনিয়োগ ঋণ কখনো জায়গাত থেকে বাদ দেবে না দুটো কারণে একটা হলো এটা ব্যবসার পার্টনারশিপ আর কিছু না আর দ্বিতীয় হলো এর বিনিময়ে মর্গেজ দেওয়া আছে এই জন্য ওই মাসে যে টাকা ব্যাংকের পাওনা তার ব্যবসায় যে মূলধন অথবা ব্যবসায় দ্রব্যের উপরে জাকাত আসবে এটা থেকে বাদ পড়বে না অর্থাৎ কথাটা হলো সম্পদ আছে জাকাত হয়নি এরকম ইসলামের কোন সম্পদ আছে জাকাত দিতে হবে এটা হলো একটা দ্বিতীয় আপনি যেটা বলেছেন যে জাকাত ফাঁকি দেওয়া এবং ট্যাক্স ফাঁকি দেওয়া দুটোরই একটা পথ হলো কোনো এতিমখানা ইত্যাদি তৈরি করে সেখানে টাকা পয়সা ব্যয় করা এক্ষেত্রে মনে রাখতে হবে এতিমখানা তৈরি করা খারাপ কিছু নয় এটা ভালো কাজ কিন্তু এতিমখানার ক্ষেত্রেও জাকাতের খাতগুলো খেয়াল রাখতে হবে এবং জাকাত হিসাব করে ব্যয় করতে হবে আমি যদি এতিমখানার বিল্ডিং তৈরিতে বা এমন কোনো কোনোভাবে দি। যেটা জাকাত দেওয়ার বৈধ খাত নয় তাহলে জাকাত আদায় হলো একটা এতিমখানা করেছেন কিছু এতিমকে তিনি জাকাতের টাকাই লালন করেন শরীয় সম্মত ভাবে এটাকে আমরা অবমূল্যায়ন করছি না ভালো বলবো হিসাব ছাড়া এটাকে অজুহাত দুটি শর্ত এক নম্বর এতিম খানার এতিমদের উপকারে আসে যে সমস্ত গুলা এগুলাতে দিতে হবে বিল্ডিং নির্মাণে নয় এক দ্বিতীয়ত হলো তাকে জাকাত দেওয়ার ক্ষেত্রে হিসাব করে নিয়ত করে যেটা আমি জাকাতের অংশ থেকে দিচ্ছি অনেক ব্যক্তি আছেন জাকাতের টাকা দিয়ে এটিমখানা বিল্ডিং নির্মাণ করা যাবে না কেন যদি এটা অক্ষ হয় তাহলে তো অবশ্যই করা যাবে আর তার যদি ব্যক্তি মালিকা আমি বিল্ডিং নির্মাণ কথাটা বলছি কিন্তু না এতিমখানার মধ্যে যদি সাধারণ বিভাগও থাকে এই খাদে যাওয়া হয়তো কষ্ট হবে অর্থাৎ মালিকানায় দিয়ে দেওয়া ব্যক্তি মুসলিমের জরুরি না ব্যক্তির কল্যাণের কোনো কাজে করা যেতে পারে সবাই জানি মতভেদ করেছেন অধিকাংশ ব্যক্তি দরিদ্র মুসলিমের মালিকানাই বা তার জন্য খরচ হবে এমন যদি হয় সে ব্যবহার করছে কিন্তু মালিক হতে পারছে না এক্ষেত্রে ব্যবহার করা যাবে না অধিকাংশ ফকি এক্ষেত্রে ঠিক আছে আমরা যদি মেনেও নিলাম এটিম ধনী ছেলেও থাকে তাহলে তো হবে না আমি সেটাই অন্তর্ভুক্ত করেছে খাতের মধ্যে আট শ্রেণীর যে নিয়ে এসেছে। আর ফি সাবিল্লা হিসাবে সকলে মাদ্রাসাকেও ইসলামের শিক্ষা প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করতে চেয়েছেন সেই ক্ষেত্রে যেহেতু দুইটা শ্রেণী অন্তর্ভুক্ত হচ্ছে সে হচ্ছে মাদ্রাসা প্লাস এতিম সেখানে আমরা এটুকু করতে পারি যে এই ধরনের বিল্ডিং কিছু না আশা করা যায় সাহায্যের ব্যাপারটা বললাম যে ওই যে জাকাত ফাঁকি দেওয়ার একটা প্রবল প্রসঙ্গ ছিল বলছিলেন যে জাকাতকে ফাঁকি দেওয়ার অনেকগুলো উপায় তৈরি হয়েছে অধিকাংশ যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় এরম ব্যক্তিকে জাকাতের কথা বললেই তিনি বলেন যে আমার ঋণ আছে পাঁচশো কোটি টাকা আমি জাকাত দিব কিভাবে অথচ এটা এত বড় ধোকা যার পাঁচশো কোটি টাকা ঋণ আছে সম্পদ কত কোটি টাকার থাকতে পারে আর এই পাঁচশো কোটি টাকা কখনোই তার পাওনা তার থেকে চাচ্ছে না জি সে শুধু লাভটা চাচ্ছে না মানে সে তার ব্যবসায় কাজকে গতিশীল করার জন্য ঋণটা নিয়েছে ক্ষেত্রে। অনুরূপ ওই ব্যক্তির যারা কর্মচারী তারা তো সেখানে খাটছে এবং পরিশ্রমের বেতন তো সে দিচ্ছে সেক্ষেত্রে তাকে ওই অর্থে তার উপায় নেই কারণ যদি এই ধরনের ব্যক্তিদেরকে একটা হাদিস বলা যায় রসুল্লাহ মান আতা যে ব্যক্তি নিকির আসাদে নেকি নেলো আর যে ব্যক্তি না অর্থাৎ এই ব্যক্তির জাকাত তো নেব নেব বরং তার মালের অর্ধেকটি নিব। এটা আল্লাহ রব আলিন যে জাকাত কার্যকর করেছেন তার একটা বড়ত্ব স্বরূপ নেব সুতরাং কোন থাকে। জাকাতের ক্ষেত্রে স্বামী এবং ক্ষেত্রে যোগ হবে নাকি আলাদা আলাদা হিসাব হবে এটা একটা বড় প্রশ্ন স্বর্ণ গহনা থাকে আর পুরুষের হয়তো কিছু নগদ অর্থ আছে এখন দু যোগ হবে কিনা তো স্পষ্ট করা দরকার দর্শকদের জন্য যে আসলে শরীয়তে ব্যালেন্স প্রত্যেকের আলাদা আলাদা রেখেছে স্ত্রী তার সম্পদের জন্য জাকাত দিবেন যদি তিনি মালিক হন তাকে জানিয়ে স্বামী আদায় করে জাকাত আদায় হয়ে যাবে কিন্তু কোনোভাবেই স্ত্রী এটা করতে পারবেন না যে আমার যে সম্পদ আছে এটা আমার স্বামী দিয়ে দিবে এটা ইসলাম এবং অন্যান্য সমাজ ব্যবস্থার পার্থক্য ইসলামে নারীকে এত অধিকার দিয়েছে যেমন আমেরিকাতে আঠারোশো সম্ভবত আটচল্লিশ খ্রিস্টাব্দে একটা আইন হয় নিউ ইয়র্কে ম্যারিড উমেন্স প্রপার্টি এক বিবাহিত মহিলাদের সম্পত্তির ধারা এর আগ পর্যন্ত খ্রিস্ট ধর্মীয় ব্যবস্থা অর্থাৎ একটা মহিলা কষ্ট করে দু লক্ষ টাকা আয় করেছে দুই বিঘা জমি কিনেছে বিবাহ হয়ে গেছে বিবাহের পরে ওই দুই লক্ষ টাকা দুই বিঘা সম্পত্তির মূল মালিক স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বিক্রয় করতে পারবে না আস্তে আস্তে নারী অধিকারের জন্য অনেক আইন করা হয়েছে এর বিপরীতে লক্ষ্য করুন যেটা আপনি বিষয়টা চলেছেন ইসলামে প্রথম থেকে বিবাহের মাধ্যমে স্ত্রীর কোন স্বকীয়তা নষ্ট হবে না এমনকি বংশ পরিচয় আগেরটাই থাকবে পিত্তির পরিচয় যেমন আমি একজনের নাম রাখছি বলছে পিতার নামের সাথে মিলিয়ে মেয়ের নাম রাখছেন বিবাহের পরে তুমি কিনে নাও স্ত্রীর ভরণ পোষণ স্বামীর দায়িত্ব বরং স্ত্রীর সম্পত্তির জাকাত স্বামীকে দেওয়া যাবে এটা বিভিন্ন এই জন্য স্বামী এবং স্ত্রী বিবাহের কারণে তাদের অর্থনৈতিক অনেক কিছু করেছি কিন্তু এই মানসিকতা প্রতিষ্ঠা করতে পারি ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের আলোচনা খুব সুন্দর হচ্ছিল এবং এর মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে পারলাম দেখুন আলোচনায় কথায় কথা বাড়ে কথায় প্রয়োজনীয় কথা চলে আসে ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত সদীয় দর্শক বিন্দু আশা করি আলোচনার মধ্য দিয়ে এই জিনিসটা প্রমাণিত হয়ে গেছে ইসলাম কি ইসলাম নারীদের কি অধিকার দিয়েছে এবং জাকাতের ব্যাপারে কি নীতিমালা দিয়েছে নারীদেরকে সম্পদের কিভাবে মালিক বানিয়েছে সে বিষয়টি এবং আপনারা জানতে পেরেছেন হব এই প্রত্যাশা ব্যক্ত সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় আরো করছি অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম बार। बार। जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच आज रे नुन सम्प्रचार सकाले पीस टी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 ডিসপিওস জয়েন্ট ডাক দেখুন অর্ধাঙ্গিনী নাতাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলা হ